ولا زد له ولا ند له ولا حد له ولا عدل لا ولا مثل له ولا مثل له ولا مثيل له ولا مثال لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا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 صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَعِبَادُ الرَّحْمَانِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ حَوْنًا وَإِذَا قَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَقَالَ تَعَلَى وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرْحًا وقد قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ الكبرياء الردائي والعزمة إزاري فمن نازعني كي شيء منهما أدخلتهم وقتهم النار ولا أبالي وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه شتدا من شوال كان كسيام الدار كله آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد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 كما بارثت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد سبحانك العلم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدري علما ربي شرع لي صدري ويسر لي أمري واللغدتا من لساني يفقه قولي ربي يسر ولا تسر وطمم علينا في خير আল্লাহ রব্দুল্লা আলমের দরবার লাখো কুড়ি সুক্রিয়া আদায় করছে যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদ আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআন একাডেমির দুই জায়গা থেকে দুটি আয়াত এবং হুজুরফাক সাল্ল্লাহ আলি দুটি হাদিস আপনাদের সম্মুখীন করেছি নির্ধারিত সময়ের ভিতরে আয়াস এবং হাদিসগুলোকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছা করবো আমা তিক ইল্লা বি পৃথিবীতে যতগুলো মানুষ বাস করে সকলেই বড় হতে চান কোনো মানুষ চায় না যে আমি সমাজে ছোট হয়ে থাকি হেওয়া প্রতিপূর্ণ অবস্থায় থাকি সকলে চায় আমি বড় হয়ে থাকতে তবে বড় হওয়ার জন্য एकिक एकिक भाई एक, एक एक धरण फक्रिया अवलम्बन करें क्यों चाय लाटियाल बाहन दी बड़े क्यों चाय टाफट दिए देखिए बड़े थकते क्यों चाय गायर जोर देखिए बड़े अनेक आर सेले दाफट देखा बड़ते चाय समाजे एक एक भाव बड़ते चाय कंतु যে কথাগুলো বলেছি এগুলো একটাও আল্লাহর নিকট বড় হয়ে বড় হওয়ার মাধ্যম নয় কোন ফক্রিয়া অবলম্বন করলে সমাজের মানুষ আমাকে ভালোবাসবে দেশ দশ আল্লাহ আমাকে ভালোবাসবে ওই জিনিসটা আমাদের অনেকেরই জানানে এই জন্য কিভাবে বড় হওয়া যায় এই জিনিসটা জানানোর লক্ষ্যেই আমি যে হাদিস পড়েছি নবী বলেছেন মান তাহ র যে ব্যক্তি আল্লাহকে রাজিঘুসি করার জন্য বিনয়িতা নম্রতা অবলম্বন করবে আল্লাহ হারব্দুল্লাহ আলী তার মর্যাদা বৃদ্ধি করে দিবে বুঝা গেল বড় হওয়ার একটাই মাত্র মাধ্যম সেটা হচ্ছে কি নম্রতা তাওয়াজও আরবিধে বলা হয় নম্রতা বিনয়িতা এ নম্রতার মাধ্যমেই মানুষ বড় হতে পারে এটা আমাদের নবীর ঘোষণা মাটি আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ তাজাল্লি থেকে সৃষ্টি কিভাবে এই পৃথিবীতে আমরা মাটি দেখলাম ইনশাল্লাহ এটা পরবর্তীতে আলোচনা হবে আল্লাহ পাকের বিশেষ তাজাল্লিতে মাটির সৃষ্টি মাটি থেকে আল্লাহ রব্বুল আলমিন আস্টাবুল মাখলুকার তথা মানুষ সৃষ্টি করেছেন মাটির তাওয়া দেখানোর কারণে মাটিটিকে আল্লাহ রব্বুল আলমিন আস্তাবুল মাখলুকার পৃথিবীর সেরা মানব মানুষ সৃষ্টি করেছেন যে আল্লাহ রুবির রহমতুল্লাহ বলুন হে মানুষ আল্লাহ তোমার কাছে মাটি দিয়ে সৃষ্টি করেছেন মাটি দ্বারা মাটি যেমনি ভাবে বিনুই দেখায় মাটির উপর কত স্টিম চলছে এই একটা বিল্ডিং করার জন্য কিভাবে ফাইলিং করা হয় কিভাবে রোলার চলে ট্যাঙ্ক চলে কত ভারী ভারি জিনিস মাটির উপর চলা বিরা করে কত গুলা মাটির উপর সংগঠিত হচ্ছে কিন্তু মাটি কোনোদিন নিষেধ করেছে সাউন্ড করেছে না প্রতিশোধ নেন নাই তো রুমিরহমদ আল্লাহ শেখ সাজির রহমদুল্লাহ বলেন হে দুনিয়া মানুষ তোমরাও মাটির মতো হয়ে যাও মাটি যেমনি ভাবে কোনো আওয়াজ করে না সাউন্ড করে না তোমরাও মাটির মতো হয়ে যাও যেখাক আব্রি দক্ষতা যেহেতু আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছে কষায় বন্ধা উত্তে দিকে কুঁচু খাত মাটির উপরে হচ্ছে হাওয়ার দেশ যেটাকে কোর হাওয়া বলা হয় এই যে মাটির উপরে এই যে খোলা দেখেন আপনারা খালি জায়গাটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাওয়ার দেশ যত উপরে যাবেন তত বাতাসের অধিবেশী যত উপরে যাবেন তত বাতাস বেশি এই পরিমাণ বাতাস কোন মানুষ স্থির থাকতে পারবে না সেখানে কোর্রায় হাওয়া তার উপরে হচ্ছে কোর্রায় জামহারির ঠান্ডার দেশ ঠান্ডার স্তর হাওয়ার উপরে এই পরিমাণ ঠান্ডা কোন দিগন্ত বস্তু সেখানে বাঁচতে পারে না এত ঠান্ডা কুটি কুটি মাইল ব্যাপী ঠান্ডার দেশ তারও উপরে হচ্ছে আগুনের দেশ যেটা কি কোর্রায় নার বলা হয় আগুনের দেশ সবার উপরে এর জন্য আগুন নিচে নামতে চায় না যেহেতু তার দেশ সবার উপরে সে উপরে থাকতে চায় অহংকার করে নিচে নামতে চায় না দেখবেন আগুনকে জ্বালিয়ে জ্বালাইলে সে উপলব্ধি করতে চায় যেহেতু তার দেশ উপর উপরের সাথে তার সম্পর্ক আছে অহংকার দেখানোর কারণে আল্লাহ রব্দুল আলমিন এই মাটি থেকে নিকৃষ্ট সৃষ্টি ইবলিশ সৃষ্টি করছে ইবলিশ আগুনের তৈরি নিকৃষ্ট সৃষ্টি কেমন নিকৃষ্ট ইবলিশ হাদিসের মধ্যে আছে আদম আলাই সালাম থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ যার নামে জ্বলবে যার নামে হবে এবং ওদেরকে যে পরিমাণ শাস্তি দেওয়া হবে প্রত্যেকটা যার নামে সকলের আজাব একত্রিত করে ওই পরিমাণ আজাব দেওয়া হবে ইবলকে যেহেতু মানুষ পদবষ্ট হয় তার মাধ্যমে কারণে ইবল কারণে সে একাই ততটা জাহান্ন আদাব বুক করবে সে আল্লাহ রব্বুল আলমিনের পরে যার স্থান মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলহিসাল্লাম আল্লাহর পরে স্থান হচ্ছে হুজুরফাদ সাল্লাহ আলাইসালামের সরাসরি আর গিয়ে এত নবীর আসল দুনিয়াতে এসেছেন সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলার ফ্লোর সাহস সুযোগ তারা পান নেই পেয়েছেন একমাত্র আমাদের নবী আমাদের সুভাগ্য কোপাল ভালা আমাদের নবী একমাত্র আল্লাহ পাখের সান্নিধ্যে গিয়ে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলার সাহস হয়েছেন কতোপকথন হয়েছে আল্লাহর সঙ্গে মেয়ারাজ থেকে আসার পর ওনাকে জিজ্ঞাসা করা হল এরুল আল্লাহ কত বড় বড় নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন ইব্রাহিম আলহ সাল্লাম যে নাকি যা কি আমাদের মুসলিম জাতির জনক বলা হয় হজরত আরম আলহ সালুসলাম আবুলাম্বিয়া এরা তো কেবুই আল্লাহর সঙ্গে কথা বলার জন্য এ ধরনের সময় পায় নাই বা আপনার সুযোগও পান নাই আপনি কিভাবে এত ঘুরে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বললেন এ পাওয়ারটা আপনার ভিতরে কোন গুণের মাধ্যমে এসেছে তখন আল্লাহর মবি বলেছেন আবেদ কারণে নিজকে নিজে ভেঙে দেওয়ার কারণে তাওয়াজ দেখানোর কারণে আল্লাহ রব্বুলিন আমাকে এই মর্যাদা দান করেছেন বুঝা গেল তাওয়াজ নম্রতা এটা ছোটখাটো একটা জিনিস না এটা খুব বড় একটি জিনিস একটি প্রবাদ আছে সেই সকলের প্রিয় হতে পারে যে মাটির বাসায় কথা বলে যে মাটির ভাষায় কথা বলে সেই সকলের প্রিয় হতে পারে আমরা মাটির সৃষ্টি মাটি যেমনিভাবে কোনো সাউন্ড নেই তার ভিতরে কোনো অহংকার নেই অহংকারী সে দেখায় না সে অহংকারী নয় অহংকার দেখায় না আমাদেরকেও মাটির স্বভাব অবলম্বন করতে হবে সর্বক্ষেত্রে সর্ব জায়গায় আমার টাকা নিয়ে কোনো অহংকার নেই আমার সন্তান নিয়ে কোনো অহংকার নেই আমার শরীরের স্বাস্থ্য নিয়ে কোনো অহংকার নেই আমার বাড়িগাড়ি নিয়ে কোনো অহংকার নেই সর্বক্ষেত্রে আমাকে আপনাকে বিনয়িতা তাও আজ অবলম্বন করতে হবে তখনই মানুষও ভালোবাসবে আল্লাহাকে আমাকে কি করবে ভালোবাসবেন তাওয়াজ এটা বহুত করা একটি সিবাত আর গুণ হাকিম্মদ আসরাফ আলী থানবির রহমদুল্লাহ আলাই এক লো জওয়ানকে দেখলো হাইটতেছে রাস্তায় তার লঙ্গি তাক নিচে ঝুলানো আলোচনা বুঝতেছেন আপনারা ঘুমাইতেছেন কই তার লুঙ্গি টাকুগিরের নিচে ঝুলালো থানা মধ্যে রয়েছে বাবা উঠা লুঙ্গি উঠাও টাক নুগিরের নিচে গেল তোমার লুঙ্গি ওদুর আপনি কি আমাকে ছিনেন আপনি কি আমাকে ছিনেন তোমাকে ছিনি না কেন আউ আলু কানুৎপ ফাতুন কজিরুকাজি পাতুন কজির তুমি বলো আমি কি তোমাকে চিনি আমি তো তোমাকে হান্ড্রেড পার্সেন্ট চিনি কিভাবে চিনি তোমাকে তোমার প্রথম ছিল এক প্রটা শুক্র বিজ্জু এমন এক বিজ্জু যেটা শরীর থেকে বেরোয়ার সাথে সাথে গুসল ফরস হয় এবং এটা ন্যাচা গলি গলিজা বলা হয় তারপরে লাগার সাথে সাথে দোয়া ছাড়া কখনো কি হয় না পাক হয় না আমাদের সৃষ্টি মাতা পিতার শুক্রের মাধ্যমে বিজ্জুর মাধ্যমে তোমার প্রথম ছিলে তুমি একটি বিজ্ঞুখির যখন তোমার দেহ থেকে পান পাই উড়ে চলে যাবে তুমি হয়ে যাবে একটি লাশ আরবি শব্দ লাশ মানে লাশ সাই যার কোনো মূল্যই নেই তুমি একটি ভয়ঙ্কর বস্তু ধারণ করবে দার্শনিক অ্যারিস্টটল বলেছেন পৃথিবীর ভিতরে সব ছাইতে ভয়ঙ্কর বস্তু হচ্ছে মানুষের মৃত দেহ এর থেকে ভয়ঙ্কর বস্তু আর কোনটাই হতে পারে না একজন মুর্দাকে একটি খালি মাঠে দেখে আপনার যদি বলো আমি মুর্দার একবার পাশে গিয়ে ভাড়া করবে এক লক্ষ টাকা দিবে সে কখনো এটা অত্যন্ত ভয়ঙ্কর বস্তু হ্যাঁ দু চারজন পাঁচজন যদি সেটা ভিন্ন কথা তো আখির যে পতন কির প্রথম শিলে একটি নাফা শুক্র তারপরেও তুমি একটি ভয়ঙ্কর বস্তু দারুণ করবে আর যে কদিন তুমি দুনিয়াতে হাঁটা চলা করছো ময়লার একটাঙ্কি নিয়ে তুমি হ্যাঁ বলো না কেন ময়লার একটি আমাদের প্রত্যেকের পেটে ময়লার টাঙ্কি আছে না তো তোমার শুরুটা শেষটা চিনলাম বর্তমান অবস্থাটাও আমি জানলাম তোমাকে চিনি নাকি আল্লাহর নবী বলেন আল্লাহর আমিকে আমাদের ময়দানে তিন শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলবে না তার মধ্যে এক নাম্বার চাল মুসমিল লুঙ্গি অথবা পাজামা দ্বারা যারা টাকনুকে ঢেকে রাখে লুঙ্গি অথবা পাজামা যাদের টাকনুর নিচে ঝুলানো থাকে রব্বুল আলামিন তাদের সঙ্গে কেমন দিন কথা বলবেন না এটা কি সুসংবাদ নাকি দুঃসম্বাদ আল্লাহ আমার আর আপনার সঙ্গে পরকালে কথা না বললে কে আমাদেরকে মুক্তি দিবে বলেন এই আমার ভাইরা তাওয়াজুর নম্রতা বিনয়িতা এটা অত্যন্ত বড় একটি গুণ তাওয়াজ ও নম্রতার মাধ্যমেই একমাত্র মানুষ আল্লাহর দরবারে বড় হইতে পারে নবীরা যেমনিভাবে তাওয়াজও দেখিয়েছেন আমাদের গুজরগানে দিন তার মধ্যে একজন শাইফুল আরবে ওয়াল আজম শাইফুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহে আলাই আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহে আলাই যার উপাধি হচ্ছে সাইফুল আজমে ওল আরব আরব অনারবের আরবের মুরব্বি আরব অন আরবের মুরব্বী জিলেকে বলা হয় মাদানী রহমতুল্লাহ আলাই ইংরেজদের বিরুদ্ধে হোসেন মাদানী রহমতুল্লাহ আলাই ওনার উস্তাদরা জীবিত সাইফুল মাহমুদ হোসেন দেবন্তি হোসেন মাদানির উস্তাদ কিন্তু উস্তাদকে সাইকুল আজম আরব বলা হয় না বলা হয় পাত্র হোসেন মাদানী ওনাকে বলা হয় কি সাইফুল আজমে তাদের থেকে ছাত্রের মূল্য কত ঘুরো চিন্তাটা করেন কে সে হোসেন আহমানি রহমতুল্লাহ তিনি তো আর কেহু না যিনি আল্লাহর নবী পাশে বসে সতেরো বছর মসজিদে নবমীর ভিতরে বোখারি শরীফের দরজ দিয়েছেন সোভান রজার পাশে বসে যারা করতে গিয়েছেন একবার কাছা কাছি না সতেরো বছর মাঝে মাঝে ছাত্রদেরকে বলতো আমি হাদিসের যে ব্যাখ্যাটি ব্যাখ্যাটি তোমাদের সামনে দিচ্ছি উপস্থাপনা করছি যদি তোমাদের সন্দেহ হয় তো ইস্তাল লাল্লার নবী রিকে এ বাবা হাত ইশারা করে মাদানি বলতেন যে ইস্তাল কবর এই কবর কবরওয়ালাকে জিজ্ঞাসা করো আমি হাদিসের ব্যাখ্যা ভুল দিচ্ছি না শুদ্ধ দিচ্ছি কবরওয়ালার সাথে কত গভীর সম্পর্ক থাকলে এভাবে কবরওয়ালার দিকে ইঙ্গিত করি তিনি এই কথাটা বলতে পারে কবরওয়ালাকে গেসা করো আমি কি হাতিসির গুল ব্যাখ্যা দিচ্ছি কিনা একবার হায়াতুল নবী সাল্লাই এ মাসালা যখন এসে যায় তার মানে কি আমাদের নবী রজায় আধারে জীবিত নাকি মিত এই নিয়ে যখন মাসালাটি তিনি আলোচনা করছিলেন আল শূন্য তোল জমা ওদের আগিদা হচ্ছে আল্লাহর নবী কবর ভিতরে জীবিত আরাম করতেছেন শাইকুল ইসলাম আল্লাহ জীবিত ছিলেন অনুভূতি ছিল সব বলতে পারতেন রদাতারও ঠিক তিনি ওইভাবেই আছেন এটা আলোচনতল জমা তারই দেয় যখন বললেন যে আল্লাহ নবী রজ আধারে জীবিত ওনার দর্শে বিভিন্ন মাধাব মাধাব বলল যেমন হানফি মাধাব সাফি মাধাব হাম্বুলি মাধাব মালিকি মাধাব এভাবে বিভিন্ন মাধাবের ছাত্র থাকতেন হঠাৎ একজন স্পষ্ট করলেন হুজুর আপনি বলতেছেন নবী জীবিত কবরে তাহলে কোরআনের একটি আয়াত ইন্নাকা মাইজি তুন অহুমাক অন্যুম মাই তুন হে নবী আপনিও মরবেন তারাও মরবে আয়াতের ব্যাখ্যা অনেকে করে হে নবী আপনি মৃত এটা এলেম কম জন্য ব্যাখ্যা করতে পারেন আয়াত অর্থ যে হে নবী আপনিও মরবেন তারাও কি মরবে তাহলে এই আয়াতের ব্যাখ্যা গে আল্লাহাক বলছেন নবী মরবেন আর আপনি বলতেছেন নবী কবর জীবিত যিনি মরেন উনি তো মিত হয় উনি আবার জীবিত কিভাবে এভাবে তখন বিভিন্ন প্রশ্ন শুরু হয়ে গেল তখন সাইদুল হাদিস আল্লাহম শাহ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ বলছে কেমন দেখাতো কেউ কেসে চিন্তা হয় কেমন দেখাতো কেউ কেসে চিন্তা হয় কে আমি দেখিয়ে দিব আল্লাহর নবীর জীবিত কেমন দেখিয়ে দিব এই কথা বলে যখন রজার দিকে ইঙ্গিত করলেন আল্লাহর নবীর শশুরীরে রজার থেকে দাঁড়িয়ে গেলেন সেই হোসেন আহমদ মাদানে সত্যতা প্রমাণ করার জন্য আল্লাহর নবী স্বয়ং রজার থেকে দাঁড়িয়ে গেলেন কোন মানের সে হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই একটু আন্দাজ করতে পেরেছেন সে হোসেন আহমদ মাদানি রেলগাড়িতে বসেছেন ওনার সঙ্গে এক ইংরেজ জেন্টলম্যান ছিল বসা রেল লাইনে দেখবেন প্রতিটি তার টয়লেটটাকে ইংরেজ জ্যান্টলম্যান ওনার পাশ থেকে গিয়ে টয়লেটে ঢুকছে তার জন্য ভিতরে ঢুকেছে কিন্তু জরুরত ফুরা করতে অন্তত এক মিনিট তো সময় লাগে কিন্তু এগুলো তো সময় না কাল না করে বেরিয়ে গেল তার কারণটা কি জিজ্ঞেস করলে ভাই আপনি বেরিয়ে আসছেন কেন তো সে বড়া গান্দা পড়া বড়া গান্দা পড়া হয় অত্যন্ত নাফাগ দেখবেন অনেক সময় অনেক বাথরুমের যে যেগুলো দেখবেন বসতে ইত্য হয় না অনেকে বিপদে পড়ে বসে কিন্তু এত নোংরা এত অপরিষ্কার বসতে মনে চায় না আশরাফা হোসেন আহমদ মাদানী ढूके, ढुके ब्राश छ्भवत ब्राश दिए परिष्कार फगेटा आँतर आतर छिलो, आतर छिटिए चुपे चापे वो जेंटलमैन तेरों पाय ना बेरी चापे एश, बोलते से आपने कहा है बड़ा गंदा पड़ा है आप जाके देख खूब साफ सुथरा है आपने कुछ पहले थोड़ा सा बोले कहा है कि बड़ा गंदा पड़ा है যাকে দেখ খুব সব সফত্রায় আপনি বলেছেন অপুরষ্কার একটু গিয়ে দেখেন তো অপুরষ্কার কিনা তখন ঢুকলো ভিতরে দেখলো যে মা আল্লাহ কি আন্তরের শুভ্রান বাথরুম থেকে কে করেছে গাছটি ভাই কুলি করেছে কোন ম্যাথরও করেছে কে করেছে হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ জিনার ইঙ্গিতে আল্লাহর কবি রজ থেকে দাঁড়িয়ে যায় টয়লেট সাফ করেছে নিজকে কিভাবে ভেঙ্গে দিয়েছেন এত বড় আলে টয়লেট সাফ করে আমরা মনে করি টয়লেট সাফ করা এটা কুলি মেথর কাজ আর মসজিদ কেন্দ্রিক হলি তো এটা মহাসদিনের কাজ এটা আমাদের কি কাজ আমি না অপরিষ্কার করে যায়। একটু পর দেখবো অপরিস্কার দেখলে চাকরি শেষ করে দেবো আমরা তো মনে এমন আমাদের বুজুর্গ আনে দিন কি আদর্শ আমাদের সামনে রেখে গেছেন আমাদের ওইটাই প্লকু উত্তম ভাইরা আমার এক লোক আশরাফ আলী তাহানবীর অহমদুল্লাহ আলার দরবার এক একজন লোক প্রতিমধ্যে পাকিস্তানের মুফতি আজম মুফতি শফির অহমদুল্লাহ আলাই জাস্টিস আল্লা তকি উসমানের নাম হয়তো অনেকে শুনতে পারেন পাকিস্তানের সাবেক বিচারপতি আদালতা আলিয়া পাকিস্তান জাস্টিস আদালত আলিয়া পাকিস্তান তো ইসমানি সাহেবের আব্বা মুফতি শফির রহমতুল্লাহ আল মুফতি শফির রহমতুল্লাহ ওই লোকটাকে জিজ্ঞেস করতেছে ভাই যারা হেউ কোথায় যাচ্ছে। তো আমি দেখেছি আসনাব আলী দরবারে তো কেন একটা মাথলা জিজ্ঞাসা করার জন্য কি মাথলা ওই থানবির রহমতুল্লাহ আলের দরবারে যখন আমরা বসি আমি বসি তখন আমাকে আমার কাছে খুব তুচ্ছ মনে হয় কথা বুঝতেছেন কিনা আমার কাছে আমাকে খুব তুচ্ছ মনে হয় এখন এই তুচ্ছ মনে হওয়াটা ঠিক নাকি ঠিক নয় না এখন আমরা বলি না আপনার কাছে প্রশ্ন করতেছিল এই তুচ্ছ মনে হওয়াটা ঠিক না ঠিক নয় এই বিষয়টা জানার জন্য আমি আশাবালি ধানবির কাছে যাইতেছি মুক্তি সভিশ রহমতুল্লাহ লেখো ভাই ফের মায়ী চলতা হোক মেরা তো এই হাল হওয়া করতে হয় ভাই তের মাই চলতা হোক মেরাবি তো এ হাল হুয়া করতে হয় ওরা ভাই আমার তো একই অবস্থা আমি যখন ধানে বসি আমাকে খুব তুচ্ছ মনে হয় তো তোমার তো এই অবস্থা আমার অবস্থা চলোজন চলি দুইজন একজন মুক্তি সৌফি আরেকজন অন্য এক লোক যাওয়ার সময় প্রতিমধ্যে দেখা খাজা আজিজুল হাসানু রহমতুল্লাহ আলাই আশ্রাব আলী থানাবি রহমতুল্লাহ আলাই একজন বড় মাফের মরিদ सान मजदूब रहाम्लाह मेर बुजुर्ग कि घटना आकी मार साहब रहा लिखे खदा आदिजुल्हसन मजदूब अत्यंत बुड़ मानुष माता झुके झुके लाठर पर बद दिए हाँटते एक आगे बिस्टिपात हो অনেক সময় দেখবেন রাস্তায় আপনাদের যখন বৃষ্টি পড়ে রাস্তা অনেকগুলো গর্ত থাকে গর্তর উপরে ফাঁটা পড়ে থাকে ফাঁটা আমরা অনেকে ওদের টের পাই না উপরে দিয়ে ফাঁপ পড়লে ময়লা স্লিশ করে কিনা স্লিশ করে উপরে উঠে ওইদিকে সেদিকে যায় বুড়ো মানুষ বেসারা লাঠি দুপুর ওর দিকে হেঁটতেছে খাজা আসবি ওনার এই পাশ দিয়ে প্রেমিক প্রেমিকা হাত ধরা ধরি করে প্রেমের নিদর্শন দেখাতে থাকে ধাকতেছে দেখে না আমাদের কাছে হাটে এমন বেহায়া নির্লজ্জ নির্ভার সামনে জ্যাটার সামনে এভাবে ধরে ধরে হাটে লজ্জা কোথায় থেকে কোথায় চলে গেল চিন্তাটা করার জিব্রিল আল্লাহ সালাম এই দুনিয়াতে দশবার আসবে নবীর মৃত্যুর পরে কয়বার আসবে দশবার আল্লাহ নবী জিজ্ঞেস করলো জিব্রিল আমার মৃত্যুর পরে তুমি এই দুনিয়াতে আর কয়বার আসবে কোথ দশবার দশবার তো কেন আসবে গুরুত্বপূর্ণ দশটি জিনিসকে আমি তুলে নিয়ে যাবো আয় মান না বরম দিগর বারে খয়ে বরম দু আসে সুহাম্মা আসে নাই যে খোদা চাহা রম হায়ারা বরাম আগ্নি সব রাস দিলে সবেরা বহাপ্তম্বামিম মতে আগ্নি বহাস্তম্বিম মতে আলেম্বারে দিলে করিয়া দাহুম্বারে ইম আজ দিলে মমেনা কোনো কি দেবে ভাই নাই আমার উস্তাদ আপনাদের সকলে পরিচিত ডাকার মুষ্টি দেওয়ার শব্দ উনি আমার মুখ থেকে শুনেছি উনি আমাকে লিখে দিয়েছেন আমি মুগে দশবার আসবে কেন আসবে গুরুত্বপূর্ণ জিনিস তুলে নিয়ে যাবো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বারটা বলবো শুধু চার নাম্বার আরো শুলেন ল এসে লজ্জা লজ্জাসরম তুলে নিয়ে যাব আমি জমিনে এসে মানুষদের থেকে লজ্জাসরম তুলে নিয়ে যাব আমার মনে হয় জিব্রাইলে এটাকেও তুলে নিয়ে গেছে মনে হয় কি জানে আল্লাই হতে পারে আমি তো জানি না দেখি না জিব্রাই লাগছে কিনা প্রেমের নিদশল দেখাতে দেখাতে হাঁটতেছে ওই তো আদিজুল মাইডু ভুলে পাওয়া পড়ে গেছে ময়লা শ্লিশ করছে শ্লিশ করে ওই প্রেমিকের গায়ে পড়ছে প্রেমিকে কিন্তু এটা বরদাস্ত করতে পারে নাই এক তো মানুষ কথা বুঝছেন কিনা যদি যুবক হইতো হয়তো একটা গুছি মারতে ভয় করত বুড়ো মানুষ এক থাপ্পড় মারলো মারার সাথে জাদু নেই হামাগুড়িকে জমিনি পড়লো তো এক পাক গুর তোমার তুমি আন্দা আমার প্রেমিকের গায়ে কেন তুমি ময়লা ফেলাইলে আওয়াজ করে না আওয়াজ নাই কোন মতে লড়খ লড়খড় করে উঠে আবার পথ চলা আরম্ভ করছে घुमसे मस्जिद आशे रहमत घुमे बुझे क्या प्रेमिक प्रेमिका सा हाथ पांच हाथ जेते ना जेते हठात प्रेमिकार पांव मस्किए प्रेमिका जमिने पड़े गेसेनाटानी करते प्रेमिका एखार उठते पाते ना पाओ भेगे गेसे एलकार कयक দোকানদার ছিল ওরা দৌড়িয়ে এসে বলছে তুমি যে বুড়ো লোকটাকে থাপ্প মেরেছো তুমি কি তাকে ছিনো ও না তো তাকে ছিনি না তো যাও তাড়াতাড়ি তার পায়ে পরে মাপ চাও না হয় তোমার প্রেমিকাকে এখান থেকে উঠেতে পারবে না তোমার প্রেমিকার কবর এখানেই রচিত হবে দৌড়িয়ে আসবে হুজুর হুজুর আমার মাপ করিবে হুজুর দরজাটা একটু টানি কিন্তু খেয়াল করি ভাই হুজুর আমাকে মাপ করি দেন হুজুর খর বেটা আমরা কি এতক্ষণ দেরি করি কথা বলেন না কেন আমরা কি এতক্ষণ দেরি করি তুমি আমাকে থাপ্পল মেরেছ জমিনে পড়ে গেলাম জমিন থেকে উঠবো তুমি আমার থেকে মাপ চাইবে তখন আমি মাপ দিব বেটা এতক্ষণ দেরি করি নাকি আমরা তুমি তখন আমাকে থাপ্পড় মেরে ফেলে দিয়েছ জমিন থেকে উঠার আগেই তো আমি তোমাকে মাফ করে দিয়েছি তারপরে আমি পথ চল আরম্ভ করেছি তবে স্মরণ রাখবে ওই প্রেমিকার গায়ে কাদা পড়ার কারণে যেমনি ভাবে তুমি আমাকে একটা থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়েছ তোমার প্রেমিকার গায়ের কাদাটুকু তুমি বরদাস্ত করতে পারো নাই আমার ওই রুম একজন প্রেমিক আছে আল্লাহ রব্বুল আলামী আমাকে জমিনে তাপ্পর মেরে পেলে দিয়েছ সে আল্লাহ বরদাস করতে পারে তার মানুষের মন কষ্ট দেওয়ার মতো বড় জগন্য অপরাধ আল্লাহর জমিন আর নাই একজন মানুষের মনে কি দেওয়া আহে মাজু মা দমা দুনিয়ার মানুষ মাই খরো সরব খাও মাছ হাবো কোরআন শরীফের ভিতরে আগুন জ্বালিয়ে দাও आते सालार का शरीफर भरे मूर्ति रेखे मूर्ति पूजा करो को समस्या नहीं दिन मानुष्टा खुली सदा जा रा कबायक दिल बेतरा दिलगुजार गे जलिरा सदा जारा कबाक दिल बेतरा कम बेसी ना मानुषर अंतर दाम बस मानुषर अंतर कष्ट এটা আল্লাহ বরদাস করে না ইত্যাদি দাও মাজলুম তোমরা মাজলুমের বদ্ধিকে তোমরা দূরে থাকো মাজলুম সে হিন্দু যদি হয় যদি তার সঙ্গে তুমি ব্যবহার করো আমার আল্লাহ সেটা বরদাস্ত করতে পারে না হয় আজকে নিবে আজ হোক কাল হোক এটার প্রতিশোধ অবশ্যই নিয়ে ঠিক না বেটাই খাজা আজিদুল মাজদুদ উন্মানের মানুষ দুনিয়ার কোন মানুষ পাঞ্জাবি সিরা ময়লা জুতার ভিতে ছিড়া বাড়িগর নেই দুর্বল ভাবা ঠিক নয় তার সঙ্গে তিরস্কার করা ঠিক নয় আলমার রুমি বলেন রুকজরি নেমন্মনগর কেফা এ আহিনী দারম রুকরি মনমনগর কেফা এ আহিনী দারম চেমি ডানি কেদর বাতেন চেসাহি দারম চেমি ডানি কেদর বাতেন চেসাহি সি দারম ও দুনিয়ার মানুষ কোন শিয়ালকে দুর্বল দেবো না হইতে পারে শিয়ালের সাথে তার মামু বাগের হাত থাকতে পারে ঠিক তেমনি ভাবে কোনো মানুষকে দুর্বল দেবো না হইতে পারে এই মানুষটার সাথে তার মাওলার হাত থাকতে পারে কি গণ পারে কিনা অত্যন্ত দুর্বল দেখেন আরে আপনার হয়তো ঘুমিয়ে যান এ আল্লাহর বন্ধা গভীর রাত ঘুমায় না আল্লাহর দরবার দোয়া করে কার কান্দে আর ডাকা ডাগি করে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহাম খাদা আদিছিল এখন সঙ্গে দেখা ভিশাব আর লোক যাইতেছে কি তোমরা দরজেন কোথায় যাও ও আসলে থানাবি দরবারে যাই কেন ওনার দরবারে বসলে খুব তুচ্ছ মনে হয় আমাদের কাছে এখন এই মনে হওয়াটা ঠিক না ঠিক নয় এই জিনিসটা জানার জন্য ফের মাইবি চলতা হো মেয়েরা তো এই আলোকা করতে হয় ওরা আমার তো অবস্থা থানাবিক দরবার বসলে খুব ছোট মনে হয় এখন এই মনে হওয়াটা ঠিক কিনা চলো তাহলে তোমাদের যে অবস্থা আমারও সে অবস্থা তিনজন মিলিয়ে রওনা দিল কার কাছে কন আশাব আলী থানবির রহমদুল্লাহ দরবারে থানবির তিনে জনটা দেখে বলতেছে কিও কেন আসলে তোমরা কজুর একটা বিষয় জানার জন্য আসছি ছোট ভাইয়া বলতেছে কি বিষয় কহজুর আপনার দরবারে বসলে খুব তুচ্ছ মনে হয় আমাদের কাছে আমাদেরকে এখন এই মনে হওয়াটা ঠিক কিনা এটাই জানার জন্য আসি আস্তাব আলী থানবিরহমদুল্লাহ কে তাই তো এই হাল হয়ে করতে হয় তো আমার কাছে তো আমাকে খুব তুচ্ছ মনে হয় সোভান আল্লাহ কেছে আস্তাব থানবী যিনি তিনার জীবৎ দশায় বারো শত কিতাব লিখেছেন সোহান কয়শো কিতাব বারোশো একজন লেখক দেখান তো আমাদের এই বাংলাদেশে যে সে তার জীবদ্দশায় বারোশো কিতাব লিখেছে সে ছিল আশাব আলী থানবী রহমতুল্লাহ দুইজন স্ত্রী ছিল সিরমুরিদি করত বিভিন্ন জায়গায় ওয়াজ করত তাবিজ বিক্রি করত মাদ্রাসায় পড়াইত এর পরেও বারোশো তো কিতাব যিনি লিখেছেন হায়াত পেয়েছেন বিরাশি বছর তিন মাস এগারো দিন বারোশো আশিতে তার জন্ম তেরোশো বাষট্টিতে তার মৃত্যু দেখেন আমার ভাইরা আশাব আলী কথা মাঝে মাঝে শুনেন না আমি যে বলি হাকিম উলম্মদ হাকিম উলম্মত থাহ নবির রহমদুল্লাহ এক দুটায় কথা না বললে ওয়াশ সুন্দর হয় না মনে হয় যেন কি হয় না সে থানবির যদি অবস্থা হয় যে আমার যত আমার কাছে তুচ্ছ মনে হয় আর আমি যদি একটু টাকা পয়সার মালিক হইতে পারি একটা দোকানের মালিক হইতে পারি এক দশটা ছেলে আমার থাকতে পারে। আমার দাফটে এলাকার কোন মানুষ বাঁধে না আল্লাহর নবী বলেছেন হেরে দুনিয়ার মানুষেরা যারা আল্লাহর জন্য তাওয়াজ নম্রতা অবলম্বন করবে আল্লাহ তাদেরকে কুদ্রুতি পাবে তাদের সম্মানটাকে বৃদ্ধি করে দিবে তাদের সম্মান তাদের মর্যাদা তাহলে বড় হওয়ার মাধ্যম টাকা নয় শক্তি নয় কি নম্রতা বলেন কি নম্রতা এটাই হচ্ছে একমাত্র বড় হওয়ার মাধ্যম আরে আপনি কি বড় আব্দুল কাদের জিলানির নাম শুনেছেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই গভীর রাত আল্লাহর দরবার দোয়া করতেছে তুমি তোমার নেকটার বন্ধাদেরকে জাননাতে দাও আর আমি আব্দুল কাদেরকে তুমি জাহান নামে দাও ওগো আল্লাহ আমাকে জাহান নামে দিলে কোনো সমস্যা নেই মাঝে মাঝে আল্লাহ জাহান নামের দরবারে এসে আর জাহান নামের দরজা এসে আমাকে যদি জিজ্ঞেস করা হে আব্দুল কাদের তুমি কেমন আছো আল্লাহ সে জাহান নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে জান্নাত চান নাকি আল্লাহকে চান এ ভাই জান্নাত চায় না আল্লাহকে চাই আল্লাহ যদি আমার হয়ে যায় তাহলে আমি হেল লোকটা হে যেখানে রাখুক আমার সমস্যা কি কথা কর না আল্লাহ যদি আমার হয় আপনার গোলামি করবে আপনার হয়ে যাবে আব্দুল কাদের জিল্যানে যদি বলতে পারে আমি বদিকে তুমি যাহান নামে দাও আমি বদিকে আর আমরা বলি আমি না আমি ভালো আমি সবাই থেকে ভালো আমি ভালো আল্লাহ দরবারে বলতেছে আল্লাহ আমার প্রত্যেকটা গুণা আর আমার গুণা সমুদ্রের ঢেউ থেকেও অনেক বেশি কুল্লুহা কালজিবাল বাল হিয়াক বারহু প্রত্যেকটা গুণের আকার পাহাড় থেকেও বড় কে কেছে সে কথাটা আব্দুল কাদের সর্বশেষ কথা ভাইও আবু হরাইরাহ আল্লাহ নবীর একজন আদরীয় সাহাবি আল্লাহর নবীর যুগের নবীর হাতি সবচেয়ে যিনি মুগস্থ ভাবতেন বেশি আবু হরাইরা রাজিয়াল্লাহ তালান বিড়াল ফালিত বিড়াল এই যে হাতা হাতার ভিতরে একটা বিড়ালের বাচ্চা দেখতে আল্লাহ নবী তো কিরে বিড়েলের বাপ আবহারা মানে কি আমার নাম দেওয়ার টাকা লাগবে না আল্লাহ নবী আমাকে আবহরায় আজ থেকে তোমরা আমাকে আবহরারাই বলবে আমার নাম দিয়ে কি আল্লাহ নবীর মুখ দিয়ে যে শব্দ বেড়ে রয়েছে এটাই আমার জন্য অত্যন্ত খুশকিসমত তা মিশর গভর্নর লাকড়ির ভোজা মাথায় নিয়ে যেখানে মিশরের লোকসমাগম সমাগম সবচাইতে বেশি ওর পাঁচ দিন যাচ্ছে আর বলতেছে হট আমির মুসলিম না রাহা হয় মুসলিম না রাহা হয় কি বলেন না কেন লোক সমাগম তো তো ক্লিয়ার করো ফলিপাতুল মুসলিম না মিশরের গভর্নর সবাই মানে মাথা বের করি ওরে শব্দ না আমাদের গভর্নর আর হতো মাথা মাথায় লাগছে আপনার আগে নাকি আপনি তাকেও অর্ডার করতেন সে তো এটা নিতে পারে আপনি কেন মাথায় নিতেন তো শুন আমি তো সে আবহরায়রা যে আবহরায়রা তিন দিন পর্যন্ত খানা না থাকার কারণে বেশ রাস্তায় পড়ে থাকতাম মিরগি বেরাম মনে করে মানুষ জোতা দিয়ে পিটাইত বিভিন্ন ধরনের কাজ আমাকে করত মালিশ করত কেউ আমার ভেদ বুঝত না কিন্তু পেটে থাকতো বসন্ত কি পূজার জ্বালা আমি পড়ে থাকতাম রায়রা দিয়ে ষ্কার করে আজ সে আবহ রায়রা মিশরের না। আমি আমার নবসকে স্মরণ করাই দিতেছি হেরে নবসতি তো সে আবহ রায়রা যে আবহ রায় তিন দিন পর্যন্ত খানা না খেয়ে রাস্তায় পড়ে থাকতে আজকে দুই মিশরের গভর্নার সাই নি মোটা হয়েছিল গবর্ধা তোর শিক্ষা দিতেছি তোরা কি দিতেছি মোটা হয়েছি অতীত ভুলবেন না যারা অতীত ভুলে তারাই ঠিক না বেটি যারাই অতীত ভুলেছে তারাই কি করবে আমি অতীতি কি ছিলাম আল্লাহ আমাকে এখন দিয়েছে। আল্লাহ আমাকে না ভাইও যে মাতৃ বাসায় কথা বলে তাকেই মানুষ ভালোবাসে তাও আজও আমরা সকলেই সর্বক্ষেত্রে নম্রতা ভদ্রতা আমরা দেখিয়ে চলার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আপনাদের সম নষ্ট বৃষ্টি এসে পড়েছে একটা হাদিস করছি আল্লাহ নবী বলছে রমজানের রোজা যাওয়ার পরে সাউওয়াল মাসে যদি আমার কোনো মত আরো ছয়টা রোজা রাখে সারা বছর রোজা থাকলে যে স্বাব তাকে সেই স্বাব দেওয়া হবে সাউয়াল মাস চলছে এখন একসাধ রাখতে পারবেন অথবা ভেঙে ভেঙে আজকে একটি দুদিন পর একটি এভাবে যারা পারেন সাউয়াল মাসে ছয়টি রোজা রাখবেন বাইরে গিয়ে বলবেন ছয়টি রোজা রাখার জন্য আমি অত্যন্ত অসুস্থ একশো ডিগ্রি জ্বর বর্তমান আমার গায়ে না আসার জন্য লোক খুঁজছি কিন্তু লোক পাই নাই আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য আসছি ময়াদিন সাহেবদুর এখন খুদ্া দিবেন যে কথাগুলো বলেছি আল্লাহ রব্দুল আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান যারা শূন্য ছড়ে না সেরা শূন্য ছোড়ে